জাহান্নাম তার প্রতিপালকের নিকট এ বলে নালিশ করেছিল আমার প্রতিপালক দহনের প্রচণ্ডতায় আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলেছে ফলে আল্লাহ আল্লাতালা তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন একটি শীতকালে আর একটি গ্রীষ্মকালে আর সেই দুটি হলো তোমরা গ্রীষ্মকালে যে প্রচণ্ড উত্তাপ এবং শীতকালে যে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো তাই